সাত নম্বর আয়াত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন সেটি হলো কোরআনার আয়াত গুলো আল্লাহ দুই ভাগে করেছেন কিছু আয়াত হলো মহকামাত মহকামাত মানে এগুলো একেবারে স্পষ্ট আয়াত আর মতো অস্পষ্ট স্পষ্ট যে আয়াতগুলো এগুলো সবাই বুঝবে কিন্তু অস্পষ্ট যে আয়াতগুলো সেগুলো সবাই সবাই না কেউ বুঝবে না আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া তবে আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের এই আয়াতগুলোর অর্থ আর কেউ জানেন না এগুলার নাম মোতা আচ্ছা এখন প্রশ্ন হলো যেটার অর্থ কেউ জানে না এরকম আয়াত আল্লাহ দেওয়ার দরকার কি ঠিক না যেগুলো আমরা জানি বুঝি সহজ সেগুলো দিলিতে হয় ওগুলা দেওয়ার দরকার কি ওগুলা দেওয়ার কি উদ্দেশ্য সেটা আল্লাফক বলে দিয়েছেন ওগুলা দেওয়ার উদ্দেশ্য হলো যে লোকের কালভ রোগমুক্ত সুস্থ কাল সেই লোকটা কি করবে মোতাসাবিহাত মেনে নিবে মহকামাতকে মেনে নিবে বলবে যে দুইটাই আমার আল্লাহর পক্ষ থেকে আসছে আর যে লোকের কালভের মধ্যে বড় ধরনের কোনো রোগ হয়ে যাবে কালবে রোগ আছে এটার পরীক্ষা হবে এখন আমরা অনেকবার আলোচনা করছি কালবের কতগুলা বড় বড় রোগ আছে কালবের মধ্যে রোগগুলা হয় এই রোগে যাকে ধরছে সর্বনাশ সেই লোকের ইমান আমল দুনিয়া দিন সব যাবে এই রোগগুলা যদি ধরে এই রোগ যদি কালবের মধ্যে হয় তো এই লোকগুলা কি করে সব সময় ওই অস্পষ্ট আয়াতগুলার দিকে তার নজর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতো অথচ এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এবং এগুলো নিয়ে বেশি আলাপ আলোচনা করতেও আল্লাহ নিষেধ করেছেন ব্যাখ্যা করতেও নিষেধ করেছেন এগুলো শুধু আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে ইমান আনতে হবে এতটুকু যথেষ্ট আছে। এবং একটা রোগের কথা আল্লাহ এখানে বলছেন সেই রোগটার নাম হলো জাইক জাইক মানে হলো বক্রতা অন্তর বাঁকা হয়ে যায় মানুষের শরীরে একটা অঙ্গ আছে যে অঙ্গটা এত বেশি লাফালাফি করে এত বেশি নাচানাচি করে আর কোনো অঙ্গান কাল কাল মানে হলো আমাদের আরবি সাহিত্যের ভাষায় বলা হয় আবু জায়দ সুরুজি আবু সুরুজি এক ব্যক্তির নাম এই লোক এক জায়গায় এক সুরত ধারণ করতো মানে এখানে এক সুরত ওই এখানে গেলে আর এক সুরত ওখানে গেলে আরেক সুরতামা আছে পাণ্ডিত্যের এক জায়গায় গিয়ে এক সুরত ধারণ করে মানে বিভিন্ন রকমের তার বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করত তো কালটা হলো এরকম যে এটা এক অবস্থায় থাকে না কতক্ষণ ভালো থাকে কতক্ষণ উল্টে যায় কতক্ষণ কুপুরি করে ফেলায় কতক্ষণ করে ফেলায় মহা নড়াচড়া করে এটা এই আছে আবার এখানে বাইরে যাবেন না আবার আরেক অবস্থা হয়ে যাবে আবার বাসায় যাবেন না আরেক অবস্থা হয়ে যাবে আবার সন্ধ্যার সময় এক অবস্থা থাকবো সকাল বেলায় আরেক অবস্থা হয়ে যাবে কালটার কাজে এইরকম এই জন্য নাম একটা দোয়া শিখেছেন আল্লাহ রসুল সারুচাল সব সময় পরিচালনা কারি হে কলবের মোকাল্লেব যিনি কলবকে পরিচালনা করেন হে আল্লাহ সাববেদ কালবি আলা ত আতিক হে আল্লাহ আমার কালকে আপনার আনুগত্যের উপরে সাহেদ করে দেন আর নড়াছড়া করাবেন না আনুগত্যের উপরে স্থির থাকে না এটা মহাপরিবর্তন হয় এটা দেখবেন যে মানে কিছুক্ষণ পরে পরেই পরিবর্তন হয় এই জন্য নবীলামের কাছে সাহাবিরে আসছিলেন যে ইয়ার স্লাহ সালাম আমরা তো আপনার সামনে যখন থাকি তখন আমাদের ইমান থাকে কিছু থাকে যখন যাই তখন তো অবস্থা খারাপ আমরা তো আমরা শোনো আমার সামনে থাকা অবস্থায় যেরকম থাক এইরকম যদি বাইরেও থাকত তাহ ফাহ কোমল মালা রাস্তার মধ্যে ফেরস্তারা তোমাদেরকে ধরে ধরে মোসাফা করত। আলম বিল কোরআন ওয়া সুন যারা কোরআন সুন না আলেম এদের সোহবত লাগবে এদের সোহবত ছাড়া আপনি দিনের উপরে আপনার কালকে স্থাপিত রাখতে পারবেন না আপনি শুধু কোরআন পরে পরে আমল করবেন কোরআন পরে পরে আপনি হেদায়তের উপরে থাকবেন এটা সম্ভব না কোরআন বুঝার জন্য আপনার যারা কোরআন সন্ন্যার বিশেষজ্ঞ আলেম যারা কোরআন সন্নার আলেম তাদের সোহবত লাগবে এজন্য আল্লাপা কিতাব দিচ্ছেন কিতাবের সাথে সাথে নবীর রসুল দিচ্ছেন শুধু কিতাব দিয়ে দেন না যে তোমরা পরে পরে আমল করো কারণ ওই কিতাব বুঝতে হলে কিতাবের আমলের উপরে ইস্তেকামত থাকতে হলে ওই কিতাবের আলেমের সাথে তার সম্পর্ক থাকতে হবে সোহবত থাকতে হবে সোহবতবিহীন যে গোমরাহী যে যুবক গুলা হয় এগুলা বড় আলেমদের আলেমদের সহবত থাকে না সোহবত না থাকলে গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই আমরা যে বিষয়টা বলতেছিলাম যে আল্লাহ পাক এই যাদের অন্তরে রোগ দিয়ে দিবেন এই রোগটা হইলেই সে লোক আর সোজা কথা বলবে না বাকা বাকা কথা বলবে দেখবেন যে আপনি বলবেন একটা সে বলবে সোজাটা বলবে না সব সময় বাঁকা কথা বলে ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে মাসালা ব্যাপারে। সোজা কথা তার আসেই না সব সবসময় উল্টা সব সময় বাঁকা সবসময় গরম ঠান্ডা কখনো দেখবেন না সব সবসময় গরম আপনি মাসালা জিজ্ঞেস করবেন ভাই এই জিনিসটা জানতে চাচ্ছি বলবে যে আরেমি আপনি মাসালার কি বুঝেন বোহারি শরীফের কি বুঝেন মুসলিম শরীফের কি বুঝেন আমরা 30 বছর এর অন্তরে কালবে একটা রোগ হয়ে গেছে যে কাল রোগটা হইল বক্রতার রোগ জাই আল্লাহ দোয়াও শিখেছেন এই দোয়া দিয়ে আল্লাহ বলছে বক্রতার রোগ থেকে তোমরা আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ তিনি এর ভিতরে কিছু আয়াত আছে আয়াত মহকামাত স্পষ্ট আয়াত উম্মুল কিতাব এই স্পষ্ট আয়াত গুলাই হলো মূল কিতাবের মূল অংশ এটাই মূলত কর উহারো মোতা আবার কিছু কিছু আয়াত আছে বক্রতার একটা বড় রোগের নাম হইল জাইখ মনে রাখবেন যায়গুন যাদের অন্তরে এই আল্লাহ বলছেন এই জাই রোগ আছে বক্রতার রোগ আছে আচ্ছা আরো দুই একটা কালবের রোগের নাম বলেন মাশাল এই যে ছাত্ররা সবাই পারে শাক শাক হইল সন্দেহ আল্লাহ আল্লাপ বলছেন এরা তো সন্দেহের মধ্যে খেলাধুলা করে এই শাক এটা হলো কালবের একটা বড় রোগ সন্দেহ সবকিছুর মধ্যে খালি সন্দেহ খালি সন্দেহ আসলে মানুষ মারা যাওয়ার পরে যে মনকান্ন হবে কিনা। কবরে আসলে প্রশ্ন হবে কিনা আখারা প্রশ্ন হবে না খামাকা কষ্ট করতেছি সন্দেহ মনের ভিতরে আসলে মারা যাওয়ার পরে যে আবার পুনর্জন্ম হবো না আসলে আজাবে কবর আছে নাকি নাই এরকম অন্তরের মধ্যে সন্দেহ এটা একটা বড় রূপ তারপরে উজু করতে গেছেন একবার দুলাম না তিন তিনবার দিলাম না এখান থেকে একটু শুকনো হয়ে গেলো না এখান থেকে একটু শুকনো হয়ে গেল মানে সবসময় সন্দেহ মাজের মধ্যে তিন রেখাত পড়লাম না পাঁচ রেখাত পড়লাম একটা বড় রোগ সিরেক একটা বড় রোগ এগুলো হলো কালবে বড় বড় রোগেম যাদের অন্তরে বক্র রোগ আছে এরা সবসময় ওই মোতা করে এদের বড় কাজ হল মোতা উদ্দেশ্যে তারা এই মোতাসাবি আয়াত অনুসরণ করে একটা উদ্দেশ্য হল এবে সৃষ্টি করার উদ্দেশ্যে আরেকটা হল ও বেতলি ভুল ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্যে